াহ আলমিনিত দর্শক মন্ডলী আসসালাম আহমতুল আমরা ধারাবাহিক আলোচনা শুনছি হাজির শরীফ থেকে রাকায়েক দুনিয়ার মহ কমিয়ে আখেরাত হওয়ার জন্যে আজকের এই ধারাবাহিক হাজির আলোচনায় সহিয়াল বুখারির যে হাজিটা আমরা শুনবো সেটা বর্ণনা করেছেন মা আয়ে সারাদাহ আনহা। তিনি বলেন মা শাহ আল মুহাম্মদিন সাল আলী ওসাল্লাম মুন্দুকাদ আমি বরিন তিবান হাত্তা কুবেদাহ নবী করিম সাল্লি সাল্লামের কথা তিনি বলেন যে প্রিয় নবী সাল্লামের ফ্যামিলি তার পরিবার পরিজন মদিনায় আসার পর থেকে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 পরের হাজেস হচ্ছে তিনি দোয়া করেছেন আল্লাহ তালার কাছে যে আল্লাহ মোহাম্মদের ফ্যামিলিকে খাবার দাবার দিয়ে ভর্তি করে না দিয়ে একটু হিসেব করে খেতে পারে টানাটানির মধ্যে থাকে কিন্তু একেবারে মিস করে না উপোস থাকে না এই রকম কুত পরিমাণ খাবার দান করেন কুত পরিমাণ কদ্দুল মায় কুতুল বেদন ওয়াকুফু আনিল হায় যা যেটা শরীরকে দুর্বল করে দেবে না শরীর একদম দুর্বল হয়ে গেছে এমন হবে না আর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 না প্যাট বলে খেলে হারাম হবে না হালালের ভিতর যদি থাকেন খাওয়া যায় কিন্তু প্যাটটা একদম পুরো ভর্তি করাটা কিন্তু ভালো না এর অনেক ক্ষতি আছে এই তিনি চেয়েছেন যে তার পরিবার পুরো প্যাট ভর্তি না হোক কিছু বাকি থাকুক কতটুকুন বাকি থাকা দরকার সেই ব্যাপারে আরেকটি হাজিসে তিনি বলেছেন আপনারা শুনেছেন নিশ্চয়ই সে হাদিসটি হচ্ছে ইবনু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 ফা ইনকানা ফসলও শুনলে তো আমে যদি আরেকটু বেশি খেতে চায় তাহলে মূল খাদ্য যেটা মূল খাবার সেটা যেন তার পেটের সাইজের তিন ভাগের এক ভাগ মাত্র হয় বাকি তিন ভাগের দুই ভাগ কী উপায় হবে ফসলও শুনলে সারা বিহি আরেক তৃতীয়াংশ পান করার জন্য পানি জাতীয় জিনিসের জন্য তিন ভাগের এক ভাগ আর তিন ভাগের এক ভাগ খাদ্য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 তাহলে তার জন্য ক্ষতি হবে না লাভ হবে চিকিৎসকিদের সবাই বলবে ক্ষতি হবে কিছু কম খাওয়া ভালো কোনো ডাক্তার আপনাকে এর বাইরে কোনো পরামর্শ দেবে না আরবদের একজন ডাক্তার ছিলেন ইবন আবি মা নাম করা ডাক্তার তিনি যখন এই প্রথমে হাজির শুনলেন এর আগে তিনি হাজির পাননি যখন প্রথম তার হাজির পড়ার সুযোগ হলো। কালিমাত ল সালিমুমিন আল আমরিউল আসলাম ওলাতে আত্মাতিল বারসাইয়াদ ও দেখা কিন সৈয়াদ মানুষ যদি এই হাদিসটা শুনে এবং আমল করে এবং ব্যবহার করে তাহলে মানুষের রোগ বালাই অসুখ বিসুখ হওয়ার প্রশ্নই আসে না এবং চিকিৎসা কেন্দ্রগুলো ফার্মেসিগুলো অনেকগুলো দোকান বন্ধ করে বাড়িতে চলে যেতে হবে ক্রেতা পাওয়া যাবে না রোগী পাওয়া যাবে না অনেক হসপিটাল বেড খালি থাকবে এখন তো হসপিটাল বেডের জায়গা নাই তাই না কিউ ধরা লাগে ডাক্তারের কাছে গেলে লাইন লম্বা লাইন এত ডাক্তারের পরেও রুগীর অভাব নেই তিনি বললেন যদি এই হাজিসের ওপর আমল করে মানুষ তাহলে এত রুগী থাকবে না রুগীর সংখ্যা একদম কমে যাবে মানুষের রোগ না হওয়ারই কথা এরপরে আরো হচ্ছে যে অনেক চিকিৎসা বিজ্ঞানী বলেছেন যে কুলুদা দাইন আতাহাম মোটা হয়ে যাওয়া প্যাট বড়ো হয়ে যাওয়া অনেক রোগের কারণ আরবদের আরেকজন বড় ডাক্তার ছিলেন হারছে কালাদা তিনি বললেন আল তুরা আসুদ দেওয়া অলবাতানা তুরা আসু প্যাট বড়ো হয়ে যাওয়া চর্বি যাওয়া মোটা হয়ে যাওয়া এটা একেবারে সব রোগের মূল কারণ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 এটা হল শারীরিকভাবে এছাড়াও মানুষের যে হার্ট আছে মানুষের যে হৃদয় আছে যেটা থেকে হৃদরোগ হয় এ কাল্ব যেটা আছে এর জন্য অনেক ফায়দা আছে ফিজিক্যাল ফায়দা কালবেের স্পিরিচুয়াল ফায়দা খাবার বেশি খেলে হার্টের মধ্যে প্রেশার পড়ে যারা ডায়াবেটিস হয়ে গেছে কোলেস্ট্রল হয়ে গেছে ব্লাড প্রেশার হয়ে গেছে তাদের হার্টের মধ্যে গিয়ে চাপ পড়বে এটা হলো ফিজিক্যাল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 অনেক মুসলিম পন্ডিতদের বক্তব্য ওই কিসারুল নফস নফসটা মোটামুটি একটু বিনয় থাকে তার মধ্যে তাকাব অহংকার আসে না অদা ফুল হাওয়া অলগাদব খায় হেসাত কমে আসে রাগ গোসার পরিমাণও কমে যায় খাবার যদি পরিমিতভাবে খায় একটু কম খায় ও কাসরাতুল গাদা তার উল্টা কেউ যদি বেশি করে খায় খাওয়া দাওয়া করে ইউ জিদে দাদা লিকা তার উল্টা হয়ে যায় খায় হেসাদ বেড়ে যায় রাগ গোসা বেড়ে যায় আমরা এখন একটা বিরতির সময় এসে গেছি বিরতির পরে আমাদের আলোচনা কন্টিনিউ করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লা পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও लक्ष्य उद्देश्य आज सन्ध्या छटाय सम्प्रचार टूपुर बारोटाय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 মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Look at the end of the night. This whole world is the best of all of you. This is the best of all Anas ibn Malik, radiallahu anhu, bhalin. রসুল্লাহ বলেছেন তোমরা সহজ পন্থা অবলম্বন করো কঠিন করো না সুসংবাদ দাও নিরাশ করো না হাতির সংখ্যা উনসত্তর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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মণ্ডলী বিরতির পরে আমরা আসছি ওই হাজিজগুলো শোনার জন্য রসুল্লাহ সাল্লামের ফ্যামিলি মোদিনে আসার পর থেকে পরপর তিন দিন এক নাগারে প্যাট ভরে রুটি খাওয়ার আল্লাহ তালনাদেরকে সুযোগ দেননি তৌফিক হয়নি পরের হাজি আমরা শুনলাম রসুলুল্লাহ সাল্লি সালাম দয়া করেছেন যে আল্লাহ আমার পরিবারকে মোহাম্মদের পরিবারকে অল্প খাবার প্যাট ভরে না খাওয়ার পরিমাণ কুৎ পরিমাণ খাবার রেজেকে আপনি দান করেন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 তাহলে কি তার অন্তরটা নরম হতে পারে তিনি বলেন প্রশ্নই আসে না প্যাট ভরে খেলে তার অন্তর নরম হবে না শক্ত থাকবে এমনি আমরা রাজেওলাহ আনহু হয়তো দুই তিন মাস পরে সামান্য একটু প্যাট ভরে কিছু খেতেন প্রায় চেষ্টা করতেন প্যাট না ভরে খাবার থেকে উঠে যেতেন তো একদিন এক লোকে ওনাকে বলল যে দেখেন জাওয়ার এস একটা উপাদানা আছে ট্যাবলেট হোক অথবা কোনো একটা বড়ি হোক অথবা কোনো একটা ডোজ হোক যে আপনার যেন যাওয়ারস নিয়ে আসব তখন তিনি বললেন আই সাইন হুয়া যাওয়ারস কি জিনিস তখন বলা হলো যাওয়ারস হচ্ছে যেটা খেলে খাবার সহজে হজম হয়ে যায় হজমির বড়ি তিনি বললেন তুমি আমার জন্য হজমের জিনিস তালাশ করো না সাবেক তুমুঞ্জু আর বাতে আস আমি তো এই গত চার মাসে একদিনে প্যাট ভরে খাইনি তুমি আমার হজমের চিন্তা করো আমি এমন কোন খাবার খাই না যেটা হজম হতে কষ্ট হবে তারপরে তিনি বললেন লা এই নয় যে আমি আমার এক খাবারের ব্যবস্থা নেই হয়তো আল্লাহ তালা আমাকে দিয়েছেন সুযোগ আছে কিন্তু আমি কেন প্যাট ভরে খাই না আমি যে কাউমদেরকে দেখেছি সাহাবাইকার রসুল্লাহ সাল্লি সাল্লাম ওনার পিতা অমর আহুকে দেখেছেন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 এই ছিল ওনাদের ইসলামের আন্ডারস্ট্যান্ডিং এরপরে আমরা দেখতে পাই যে আবু অবৈদ আল খাওয়াস রহমতুল্লাহ আলী বলেন প্রত্যেকদিন প্যাট ভরে যদি তুমি খেতে থাকো এটা তোমার অভ্যাস থাকে তাহলে তোমার মূর্তে বেশি দেরি হবে না এই রোগ সেই রোগ আবিষ্কার হয়ে তোমার অবস্থা কাহিনী আর যদি একটু কমিয়ে খাও কিছু খুদার এক্সপেরিয়েন্স কন্টিনিউ করো তাহলে তোমার স্বাস্থ্যেরও অনেক হেফাজত হবে তোমার রুহেরও অনেক হেফাজত হবে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 পাতলা করে ফেলবে ওজন কমাবে কত তাড়াতাড়ি তোমার ওয়েট লুজ করার জন্য প্ল্যান করো এই অবস্থায় অ্যালাউ করো না আমরা দেখি যে এখনকার চিকিৎসা বিজ্ঞান লোকদেরকে কি রকম সাবধান করে অথচ এই চিকিৎসা বিজ্ঞানের আগে আমাদের সালফেসল যারা হাদিসকে আমল করেছেন এবং বুঝেছেন তাদের কাছ থেকে এই ফর্মুলা আগেই পাওয়া যাচ্ছে আবু সালাই আদানি রহমতুল্লাহ আলী বলেন এতে আর হাজাত হাওয়ায় যে দুনিয়াওয়ালা আসেরা তুমি যদি দুনিয়া এবং আখেরাতে ভালো কোনো কাজ করতে চাও তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান হয়েও কারণ হচ্ছে কি বেশি খেলে তোমার আকল ঠিকমতো ফাংশন করবে না তোমার বুদ্ধির পরিমাণ কমে যাবে খাবার যত কম খাবে তোমার বুদ্ধি তত সার্প হবে মালিক দিনা রহমতুল্লাহ আলি বলেছেন আর তার সাহওয়াত মনের চাহিদা গুলো মিটানোর জন্য দিন পেরেছালি থাকে যে আমার মন কোনটা চায় সেটা শুধু সারাদিন সে খোরাক জোগাড় করা আর খাবার চিন্তা করা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 আজকে কি পাক করব আজকে কি বাজার করব। প্রথম কাজই মনে করেন এইটা প্রথম চিন্তাই এটা এরপরে হাসানাল বাসী রহমতুল্লা আলী বলেছেন মান মালাকা বাতাকালা আমালা সওয়ালে হাতাকুল্লাহা যেই ব্যক্তি তার প্যাটের উপরে কন্ট্রোল করতে পেরেছে প্যাটের উপরে যার কর্তৃত্ব সাবিত হয়ে গেছে সে অনেক নেকা আমলের কর্তৃত্ব পেয়ে যাবে যেই ব্যক্তি প্যাটকে কন্ট্রোল করতে পারে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 থাকলে সুযোগ দেয় খাবার কমানো সম্ভব কিনা চিন্তা করে দেখলেন এখন পরের বেলা কতটুকু খাবেন এটা কি বাস্তবে আমল করা সম্ভব না শুধু নীতি কথা চেষ্টা করলে আশা করা হবে না যে ভাই আপনার প্রশ্ন আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা আগের পর্বের আপনি যে বললেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সবগুলো মাফ হয়ে যায় এবং জান্নাত বাসি করবেন একদিন তো প্রশ্নটা হচ্ছে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 যে আল্লাহ তুমি তাকে মাফ করে দেয় তার জন্য দোয়া করে আর যদি সম্পদ থাকে সেই পরিমাণ সম্পদ ওকে না পাওয়া গেলে ফি সাবিল্লা দিয়ে দেয় আল্লাহর ওয়াসে দিয়ে দেয় যে আল্লাহ সবটা তাকে পৌঁছে দিও যার সম্পদ আমি চুরি করেছিলাম এগুলো তো অংশ তাহলে এগুলো যতটুকুন হাতের কাছে আছে মানুষের সাধ্যের ভিতরে আছে ততটুকুন সে অবশ্যই চেষ্টা করবে শোধ করতে যেটা সাধ্যের বাইরে হয়ে গেল আল্লাহ তালা স্টিন তার জন্য দরদা বন্ধ করে দেননি আল্লাহ চান যে সে তৌব করুক আল্লা রবুল আলামিন আমাদেরকে বেশি করে তবা করার জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা দেখছেন টিভি বাংলা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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातट पुनः सम्प्रचार सकाल साढ़े नशे पीज टी बांगला है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 शांति इवदान समाज शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाल सारे देश